কল্পনা করুন আপনার বাসায় কোনো বিশেষ মেহমান বা অতিথি আসছে তখন আপনি কিন্তু ব্যস্ত হয়ে পড়বেন সবকিছু পরিষ্কার করা এলোমেলো থাকলে ঠিকঠাক করা আগে থেকে সব প্রস্তুতি তাই না এই মাসটা একজন মুসলিমের কাছে রোমাদানপূর্ণ মাস সেই বিশেষ মেহমানের মতো এই মাস আমাদের জীবন থেকে খারাপ চিন্তাধারা নোংরা অভ্যাস গুলোকে ঝেড়ে ফেলে আল্লাহর ভয়ে তারই দেখানো পথে চলার জন্য নতুন করে শুরু করার একটি অনুপ্রেরণা হে বিশ্বাসীরা তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল আশা করা যায় এর মাধ্যমে তোমরা তাকে অর্জন করতে পারবে কেননা নবী সাল্ল সাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন কত রোজাদার আছে বা আল্লাহ ভীতি অর্জন করা আল্লাহর ভয়ে খাবার পানীয় ও সব ধরনের মন্দ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা নবী সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং সেটা অনুযায়ী কাজ করা ক্ষমার মাস নিজেকে সংশোধন করা ভুল ত্রুটি সাধ্যমতা কমিয়ে আনার চেষ্টা করতে হবে এই মাসটিতে বিলাসিতা হিংসা অহংকার অন্যের নামে গীবত করা পরিকল্পনা করতে হবে যে এগুলোতে আর কোন ফিরে যাবো না নবী সাল্লাই আমাদের সে হত ভাগাদের কথা বলেছেন যারা রমাদান মাস পেলো অথচ নিজেদের পাপ ক্ষমা করিয়ে নিতে পারলো না তবে অনেকের মধ্যে একটা প্রবণতা কাজ করে যে শুধু রমাদান মাসে ভালো থাকবো যে ঈদের চাঁদ উঠলো পরের দিন থেকে ঠিক হয়ে যাবো যদি এই ধরনের পূর্ব পরিকল্পনা নিয়েই আগে থেকেই মনকে স্থির করি তাহলে তো আমাদের তবা নিয়ে বড় ধরনের প্রশ্ন থেকেই যায় এ ধরনের দ্বিমুখী চিন্তাধারা থাকলে আমরা কি রমাদান মাসে যেভাবে আল্লাহ আমাদেরকে চেয়েছেন সে ধরনের মানুষ হতে পারবো হ্যাঁ যদি খাঁটি অন্তরে চাই যে আর এই পাপ কখনই করবো না প্ল্যান করে রাখা যে এই মাসে ভালো থাকবো আর বাকি এগারোটি মাস যা ইচ্ছা তাই করব। সেটা মূর্খতা ছাড়া আর কিছুই নয় সেজন্য বলতেই হচ্ছে রমাদান আমাদের জানিয়ে দেয় এই মাসে যদি হালাল বস্তু যেমন খাবার এবং পানীয় থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি তাহলে বছরের অন্যান্য দিনগুলোতেও। হারাম বস্তু থেকে নিজেদেরকে আমরা বিরত রাখতে পারব। তাহলে রোমা দানের অনুপ্রেরণা তুমি যখন পেরেছো তখন সামনের দিনগুলোতেও পারবে ain't that good